أعلم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام সুবহান ও শিশু মেহরবানী কুরআন মজিদ বুঝে শুনে আমল করার উদ্দেশ্য আমরা দার্সুল কোরআনে বসতে পেরেছি আদায় করছি আলহামদুলিল্লাহ গতকাল ছয় নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল আজ সাত নাম্বার আয়াত আমি তেলাওত করলাম কাছে মুসজিদদের কোন প্রকারের চুক্তি কিভাবে থাকতে পারে তবে मस्जिद हाराम निकट जर तुम्हारा चुक्िबद्ध जत चुक्र ऊपर अटल थके तन पर्त तुमरा चुक्र ऊपर अटल थको निश्चय आल्ला मुतर के भलोबाशे भलोबाशो এখানে আল্লাহ পূর্বের কীর্তর সকল চুক্তিকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এবং এখানে এখানে একটা স্বতন্ত্র ব্যবস্থা রাখা হয়েছে যে যাদের সাথে চুক্তি আছে আর সেই চুক্তির মেয়াদও নির্ধারিত আছে সেই সকল লোকেরা যতক্ষণ পর্যন্ত চুক্তির কোনো অংশ লঙ্ঘন না করে গোপন বা প্রকাশ্যে ইসলামের দুশ্মনদেরকে কোন প্রকারের সহযোগিতা না করে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ওই মেয়াদ পর্যন্ত চুক্তিটা রক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে এছাড়া সকল চুক্তিকে রহিত করে দেওয়া হয়েছে এছাড়া আর কোনো চুক্তি থাকতে পারে না এখানে আল্লাহ প্রশ্ন করে বলছেন কিভাবে এটা সম্ভব আল্লাহ এবং আল্লাহ রাসুল্লের পক্ষ থেকে মুসিদদের সাথে কোন চুক্তি বলবৎ থাকা এটা কিভাবে সম্ভব रक्षा करती नबी रसुल आलू सालामगंज दुनिया मुश्रिकगजे आचरण कर যে যেই রসা করেছিল তাদের শত্রুতা নিরুদ্ধতায় তারা যেভাবে অন্ধ হয়ে তারা তাদের হিংস্রতা চালিয়েছিল। অতীত থেকে চলে আসছিল। জন্য এই মুসিদদের সাথে আল্লাহ এবং আল্লাহর রাসুলের চুক্তি থাকতে পারে এটা কি ভাবে সম্ভব এখন এখানে প্রশ্ন থেকে যায় এর আগে তো চুক্তির কথা বলা হয়েছে समन्वय मूलत मुसलमान गण कौन चुक्ति जो मुसलमान गण दुरबल था আর এই চুক্তি করলে তারা সাময়িক একটা অবকাশ পায় যেই সুযোগে তারা দিনের দাওয়াত সুযোগ এবং নিরাপদে কিছু সময় তারা কাটাতে পারলে সেই সময় তাদের শক্তি সঞ্চয়ের সুযোগ থাকে তারা নিজেরা উপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জয়ের যতটুকু প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিতে তারা পারবে সময়ে। শুধু এই অবস্থায় শুধুমাত্র চুক্তি করার কথা এখানে বলা হয়েছে এবং সেই চুক্তিটা হবে সাময়িক চুক্তি। অনির্দিষ্ট কালের কোনো চুক্তি হবে না তাই ভাবে মুমিনদের সাথে মসজিদদের কোনো চুক্তি থাকতেই পারে না না কস করে দিয়েছে এটা স্থায়ীভাবে কোন চুক্তি তাদের সাথে পারে না। যে সকল লোকদের সাথে তোমরা মসজিদে হারামের নিকট চুক্তি করেছিলে তারা যতক্ষণ পর্যন্ত ওই চুক্তির উপর অটল থাকে ততক্ষণ তোমরা অটল থাকো তারা যদি এই চুক্তি নিজের পক্ষ থেকে লঙ্ঘন না করে তাহলে হারামে নিকট কাদের সাথে চুক্তি হয়েছিল হয়তো কেউ বলছেন যে হুদাই বিহার সন্ধ্যে কথাটা বলছেন কিন্তু এটা হুদাই সন্ধিরটা এখানে নির্ভরযোগ্য মনে হচ্ছে না হচ্ছে না কারণ হল হলো হয়েছিল যার ফলশ্রুতিতে অষ্টম হিজরি সনে মক্কা বিজয়ের অভিযান পরিচালিত হয়েছিল এবং বিজয় হয়েছিল আর এই আয়াত তো হয়েছে নবম হিজরি সনে আর ওপরের বিষয় মক্কা বিজয়ের পরে এখানে এখানে মসজিদে হারামের নিকটে চুক্তি হয়েছিল যাদের কথা আরেক বর্ণনা সেটাই অধিক নির্ভরজিত মনে হয় সেটা হল বনি কেনানা এবং বনি কথা বলা হচ্ছে। সেই বনি কেনানা তারা ছোট্ট গুত্র ছিল গুত্র হিসেবে তারা ছুটো ছিল কিন্তু কিন্তু তারা যখন মসজিদে হারামের নিকটে চুক্তি করেছিল সেই চুক্তির উপর তারা অটল ছিল এমনকি ওই চার মাসের অবকাশ যখন দেওয়া হয়েছিল সেই সময়ে তারা এই ঘোষণা পরপরি তারা মুসলমান হয়ে গিয়েছিল এরা কখনো এই এই চুক্তি করে নাই। ক্ষুদ্র অনেকগুলো গুত্রের সাথে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম চুক্তি করেছিলেন মূলত ওই সকল লোকদের সেই চুক্তির কথাটাই বলা হয়েছে যে মসজিদে হারামের নিকট সাথে চুক্তি করেছি তারা যতক্ষণ পর্যন্ত অটল থাকে তোমরা অটল নিশ্চয়ই আল্লাহ মুক্তাকিদেরকে ভালোবাসেন এই কথাগুলো পরে আরো এত আলোচনা কর একসাথে বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ কিভাবে সম্ভব সম্ভব আল্লাহ প্রশ্ন করে দিয়েছেন যে কিভাবে সম্ভব সম্ভব এই মুশিদদের সাথে চুক্তি स्थायी चुक्की रखा तरफ कि सम्भव ना इके बारे असम्भव जदि तुम्हारे विजयी है आत्मयता अंगीकारा रक्षा करना तीन तुम्हारे ऊपर विजयी हो, हो जाए तुम्हारा जो जा आत्मय से आत्मीय हिसे तुम्हारा मर ज्यादा देना তোমাদের সাথে যদি কোন চক্ষি থাকে সেই চুক্ষির ওপর তারা পড়ুয়া করে না যদি তারা বিজয়ী হয় যদি তারা দুর্বল থাকে তোমরা যদি বিজয়ী হও তাহলে তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে খুশি করতে চায় তখন তারা খুব ভালো মানুষ সেজে যায় সে তারা দুর্বল থাকে পরাজিত থাকে খুব ভালো মানুষ সেজে যায় এবং মিষ্টি মিষ্টি কথা দিয়ে তোমাদেরকে খুশি করে রাখতে চাই যা তাদের মুখের কথা দিয়ে মাত্র কিন্তু তাদের অন্তর তোমাদের সেই ইমানকে সম্পূর্ণ অস্বীকার করে ইসলামকে ইমানকে তারা সম্পূর্ণ অস্বীকার করে অন্তর দ্বারা এটা কখনো পছন্দ করে না কিন্তু শুধু পরাজিত হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে তারা কথা দিয়ে তোমাদের মুখের কথা দিয়ে শুধু তোমাদেরকে খুশি রাখতে চাই বৈশিষ্ট বলা হচ্ছে যে তোমাদের সাথে কিভাবে তাদের স্থায়ী চুক্তি হতে পারে তোমরা স্থায়ী চুক্তি করলে কি বা লাভ তোমাদের কোন তো লাভ নাই কারণ যখন তারা তোমাদের উপর বিজয়ী হয়ে যাবে তারা কোন চুক্তির সাথে তাদের যে আত্মীয়তা এটা কিন্তু সার্বজনীন সকল যুগে সকল নদীর আসলদের সাথে তারা এমনটি করেছে এটা হলো চিরস্থায়ী তাদের এই আচরণ অতীত হয়ে গিয়েছে এখনো হচ্ছে ভবিষ্যৎ হবে। সেতু এই মুসিকদের সাথে তোমাদের তাই চুক্তি থাকতেই পারে না আর এর কারণ এটাই বলছেন যে যদি তারা তোমাদের উপর বিজয়ী হয় শক্তিশালী হয় তোমরা যদি দুর্বল হও তাহলে তাদের সাথে যে তোমাদের আত্মীয়তার সম্পর্ক আছে এটারও মূল্য দেবে না আর যদি তোমরা তাদের সাথে দুর্বল হয়ে কোনো চুক্তিও করো সেই চুক্তিরও কোনো মূল্য তারা দেবে না এই তখন হয়ে যায় একেবারে নরম দিলের খুবই ভদ্র হয়ে যায় তারা তোমাদেরকে সব সময় তাদের মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের আনুগত্যের কথা বলে মুখ তোমাদেরকে খুব খুশি করে রাখতে চাই এই মুশ্রিকদের কাফেরদের তাদের অন্তরের কথাগুলো মুখ দিয়ে এত মিষ্টি কথা বললে ও বললে তাদের অন্তরগুলো হলো এর বিপরীত অর্থাৎ তাদের অন্তরে ইসলামের প্রতি ঘৃণা বিদ্বেষ মুসলমানদের প্রতি ঘৃণা বিদ্বেষ আছে মুখ দিয়ে মুসলমানদের প্রতি সন্তুষ্টি দেখায় কিন্তু অন্তর দিয়ে ইসলাম এবং মুসলমানকে তারা ঘৃণাই করে এই মুসিদদের সাথে কোনোভাবেই তোমাদের কোনো চুক্তি তাই ভাবে থাকতে পারে না আর এই এদের অধিকাংশই সম্প্রদায় তারা সবসময় লিপ্ত অবাধ্যতা এবং এটা হল তাদের স্বভাব তারা কখনো ইসলাম গ্রহণ করে না ইসলাম মেনে চলে না ইস্তারা তারা আল্লাহর আয়াত গ্রহণ করার পরিবর্তে ইসলাম গ্রহণ করার পরিবর্তে ইমান আনার পরিবর্তে তারা এই দুনিয়ার জীবনের নগণ্য স্বার্থটাকে তারা ফুর করে নিয়েছে দুনিয়ার জীবনে তাদের সুখ শান্তি আরাম আয়েস আয়েশ তাদের তাদের প্রবৃত্তির চাহিদা পূরণ দুনিয়ার বুক বিলাস নেতৃত্ব সুখ্যাতি সুনাম এসব কিছু কে তারা অগ্রাধিকার দিয়েছে এবং এটা কি তারা গ্রহণ করে নিয়েছে ইমান এবং ইসলাম গ্রহণ করার পরিবর্তে ইসলাম ইমান তাদের কাছে এত নয়। যতটুকু মূল্যবান তাদের কাছে এই দুনিয়ার জীবন তারা এই দুনিয়ার জীবন কি তারা প্রাধান্য দিয়েছে আর এই দুনিয়ার জীবনের তাদের বুগের সামগ্রী তারা তাদের আরাম আয়সের উপকরণ আর আল্লাহর দিন যাতে দুনিয়ায় বিজুই না হয় তোর জন্য তারা আল্লাহর পথে তারা বাবার সৃষ্টি করে কারণ যদি এখানে দিন বিজুই হয়ে হয়ে যায় তাহলে তাদের যে এত উপায় উপকরণ আছে বুক বিলাসের সামগ্রী আছে তারা যেভাবে আমোদ পূর্তিতে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করে চলছে তাদের এই ধরনের আমোদ পূর্তির আপনাদের ইখানে আর এভাবে চলবে না এই জন্য তাদের সবচেয়ে বড় জিদ বিদ্বেষ ইসলামের প্রতি ইসলাম আসতে পারে এগুলা করা যাবে না এই জন্য যে কোনো ভাবেই হোক ইসলামকে আটকাতে হবে ইসলাম আসতে দেওয়া যাবে না এটা হলো তাদের কামনা এবং এটাই তাদের কর্মসূচি তারা যা কিছু করছে মুমিনদের সাথে তারা তাদের আত্মীয়তার কোনো মর্যাদা দেয় না কোনো মূল্য আর এরাই হল সীমা লঙ্ঘনকারী এই আয়াত আমরা যে জিনিসগুলো দেখতে পাই মুসলমান এবং কাফের মুশ্রিকের মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা কি সেই বিষয়টি এখানে স্পষ্ট করা হয়েছে আমি গতকাল কিছু কথা আলোচনা করেছি মুসলমানদের সাথে কাফের তাদের কাঁচের বিশ্বাস ভাজন সম্পর্ক তারা রক্ষা করবে না যদিও নিকটতম আত্মীয় হয় ইমান ভাব যদি নিকটতম আত্মীয় হয় তথাপি সে তার প্রতি বিদ্বেষ পোষণ করবে শুধুমাত্র ইসলামের কারণে ইমানদারদের প্রতি কা এবং একমাত্র কারণ এটা ছিল ইমান গ্রহণ ফেরাউন তার যাদুগিররা যখন মুসা আলাহ ইসলামের নবুতের মর্যাদার কাছে পরাজিত হয়ে। সেই কারণে ফেরাউন তাদেরকে হত্যা করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল করেছিল এবং জাদুগিরা ফেরাউনকে একথাটাই বলেছিল বলেছিল তুমি তো আমাদের প্রতি কৃপ্ত হয়েছ শুধু একটি কারণে আমরা না শরিক এনেছিল। আমাদের অপরাধ এছাড়া আর কিছু নয় কিছু যে গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে যাদেরকে হত্যা করা হয়েছিল সেখানে কি বলে দিয়েছেন তারা শুধুমাত্র আল্লাহ রব আলিনের প্রতি ইমান এনেছিল এনেছিল এছাড়া তাদের আর কোন অপরাধে ছিল না অতীতে অতীতে সকল নবীদের বেলায় নবীর অবলম্বন করেছিলাম এবং ওনার অনুসারী আনহুম তাদের প্রতিও তারা নিজেদের সেই আত্মীয়তা তাদের সম্পর্ক চুক্তি কোনো কিছুরই পড়ুয়া করেনি যে আবু বক্কর কুরাই শের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন কিন্তু তার নিকটতম আত্মীয় নিজের ছেলে পর্যন্ত তার বিপক্ষে চলে গেল পিতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধ পর্যন্ত এসে হাজির হয়ে গেল আবু জেহেলের সাথী হয়ে এখানে তারা নিকটতম আত্মীয়তার কোনো মর্যাদা তারা দেয়নি আবু জেহেল আবুল এর মর্যাদা দেয়নি সে ইবনে দুজানা আবু বকর কে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন তখন তিনি বললেন আমার নিজের আত্মীয় স্বজনের অত্যাচারে আমি আর শিখতে পারছি না এই নিজের বাড়িঘর ছেড়ে আমি চলে যাচ্ছি তখন ইবনে বলল আপনি যদি আপনার আত্মীয় স্বজনের অত্যাচারে চলে যান তাহলে মক্কাবাসীর কোন ইজ্জত সম্মান থাকবে না থাকবে আপনার মতো এমন একজন ভদ্র সম্মানিত ব্যক্তিকে যদি মক্কা থেকে বের করে দেওয়া হয় তাহলে মক্কায় ভদ্র ভালো মানুষ থাকবে কে অনুরোধ করে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসলো এই বলে এই বলে ওনাকে অনুরোধ করে সে নিয়ে এসেছিল কারণ আবু বক্কর রাজি আল্লাহানু একজন সম্মানিত ব্যক্তি ছিলেন ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন কিন্তু সেই আবু বকর এই নিজের আপন তাদের তাদের আত্মীয় তার সম্পর্কের কোন মূল্য দেয়নি পর্যন্ত নিজের বাড়িঘর ছেড়ে ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল কারণ এরা চিরোধী মুসলমানদের সাথে বিরোধিতার কারণ একটা একটা হলো সেটা হলো ইসলাম ইসলাম মূল কারণটা হল ইসলাম তাদের বিরোধিতা বিদ্বেষ শত্রুতার কারণ যেটি কোন মুসলমান কখনো তার সে ইসলাম ছাড়তে পারে না তার ইমান ছাড়তে পারে না তাহলে সে ইসলামকে কেন্দ্র করে যাদের সাথে শত্রুতা তাদের সাথে সম্পর্কটা কেমন হওয়া চাই তাদের সাথে কি কোনো বন্ধুত্বের সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক হবে তাদের সাথে কোন আত্মীয়তার সম্পর্ক হবে কখনো হবে না এই জন্য আল্লাহফাক সুবাহ কাফের মুসিদদের সাথে কোন প্রকারের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে নিষেধ করে দিয়েছেন তারা যেমন তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্কে কোন মূল্য দেয় না তোমরাও তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক রাখবে না রাখবে না কোন আত্মীয়তার সম্পর্ক নাই তারা যেমন তোমাদের সাথে কোন চুক্তির কোন পড়ুয়া করে সুযোগ পেলেই সুযোগ পেলেই তোমাদের উপর তারা শক্তি অর্জন করলেই তোমাদের উপর অত্যাচার নিপীড়ন চালানোর সুযোগ তারা লাভ করলেই তোমাদের কোনো তারা পেলেই, তোমরা হাত করবে করবে না। না। সাথে সাথে সেটা প্রয়োগ করবে সেই হতু তোমরা তাদেরকে এই সুযোগ কেন দিতে যাবে তারা যেইভাবে অন্তর থেকে তোমাদেরকে শত্রু হিসাবে গণ্য করেছে তোমরাও অন্তর থেকে তাদেরকে শত্রু হিসাবে গণ্য করো কাফের মুসিদদেরকে তোমাদের শত্রু হিসেবে গণ্য করো সে তোমাদের যত নিকট হোক তাদের সাথে নয় প্রতিটি মানুষ মানুষ তার সমপ্রকৃতির লুকের সাথে মিলিত হয় সে তার চিন্তা আঁকিদা বিশ্বাসের সাথে আমলের সাথে যার মিল আছে সে তার সাথে যে একটা প্রশান্তি পায় সে এর বিপরীত আকিদার বিপরীত আমলের লুকের সাথে কোনো শান্তি পাবে দেখবেন যে ওই গাঁজা গাজা খায় সে তার মতো আর গাঁজা কুর আর খুঁজে সেই গাঁজাকুর একটা মিললে পরে এখানে খুব তৃপ্তি পায় তারা একটা মজা পায় ওই হিরোইন খায় তাদের একটা আলাদা একটা সমাজ আছে এইসব ওই হিরোইন সেবিরা তাদের মিলে একটা তারা একটা দল করে নিয়েছে সারা তাদের মধ্যে তারা খুব শান্তি পায় ই মানের ধারা আসলে বিপদ যে আমাদের কাছে এই ধরনের কোন একটা যদি আসে দেখবেন ভীষণ কষ্ট পাবে সহ্য করতে পারবে না যেমন আমরাও সহ্য করতে পারবো না তাকে সেও সহ্য করতে পারবে না আমাদেরকে তারই মতো আর একটা হয়ে গেলে এখানে সে তার খুব ভালো তার সম্পর্ক হয়ে যাবে থাকতে পারে কিন্তু ইমানদারদের ভালোবাসার সম্পর্ক চুক্তি আত্মীয়তা সবকিছু হবে ইমানদারের সাথে কাফের মুশ্রিকের সাথে নয় কাফের মুশ্রিকের সাথে মুমিনরা কখনো আত্মীয়তা করতে পারবে না এগুলা কিন্তু বিধান আল্লাহ কা স্বামী স্ত্রী দুইজন এর মধ্যে একজন যদি মুসলমান হয়ে যায় আর সাথে সাথে তার সেই সঙ্গী যদি মুসলমান না হয় না হয় তাহলে তাদের বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে স্বামী মুসলমান হলো মুসলমান সাথে যদি আর যদি তাদের সাথে সাথে দুজনে একই সাথে যদি মুসলমান না হয় তাহলে তাদের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে অনুরূপ হয়তো দুজন মুসলমান ছিল একজন হয়তো সে মুসিক হয়ে গেছে তাদের বিবাহ বন্ধন মুক্ত মানে এই আত্মীয়তা সম্পর্কটা ইমানের সাথে ইমান যতক্ষণ আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক নাই যদি এমন হয় যে স্ত্রী সে মুসলমান হয়েছে তার স্বামী মুসলমান তার স্ত্রী তখন তার স্বামীর বিবাহ বন্ধ থেকে মুক্ত হয়ে গেল মুক্ত হওয়ার পর তার ঈদ থামতে যদি আরেকজন মুসলমানের সাথে বিয়ে হয়ে যায় এরপর ওই তার স্বামীটাও মুসলমান হলো কিন্তু তখন সে আর তার স্ত্রীকে পাবে না সে মুসলমান পরে হওয়ার কারণে সে আর ওই স্ত্রী পাবে না সেই স্ত্রী ওই স্ত্রীর তার ওই স্বামী পুনরায় ওই স্ত্রীকে তার বিয়ে করতে পারবে এখানে সম্পর্কটা ভিত্তিটা হলো কি ইমান ইমানের ভিত্তিতেই সম্পর্ক গড়ে উঠবে মুসলমানদেরকে বড় ধরনের একটা আদর্শ শিক্ষা দেওয়া হয়েছে দুনিয়ায় যে প্রচলিত যে ভৌগোলিক জাতীয়তাবাদ বর্ণ ভিত্তিক জাতীয়তাবাদ এগুলো যে সম্পূর্ণ শয়তানি মতবাদ এগুলো এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই মুসলমানদের জাতীয়তাবাদ হলো ইমানের বিকৃতি দুনিয়ার যে কোনো প্রান্তেরই হোক যে কোনো বর্ণেনই হোক যে কোনো ভাষারই হোক যদি সে মুসলমান হয় তাহলে আমাদের সকলের ভাই সে কোন দেশের কোন ভাষায় কথা বলে সে তার রংটা কেমন এটা কোনো বিষয় নয় বিষয়টা হলো ইমান তার ইমান আছে সে আমাদের ভাই কিন্তু আমার ঘরেও যদি তাকে মুসিদদের বিষয়টি মূলত আলোচনা করা হয়েছে মুর্শিক রাই মূলত কাঁফের কাফের আমি জন্য আমি কাফের মুর্শিক বলছি বলছি হল মূলত কাফের কাফের এখানে কাফের মুশ্রিকদের কথাগুলি বলছি আসলে কি কথা সামনে আসতেছে এই জন্য সেই কথাটা এখন আলোচনা করছে না এই কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের সম্পর্কের ইমানের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠবে যদি তারা ইমান না আনে সেই অবস্থায় তাদের সাথে মুসলমানদের অবস্থানটা কেমন কেমন সহ অবস্থান এটা সুসম্পর্কে ভিত্তিতে কখনো সম্ভব নয় হবে হবে না চুক্তির ব্যাপারটা আমি বলছি কিন্তু সাময়িক কোন প্রয়োজনে যদি কখনো যদি প্রয়োজন হয় এখান নিরুপায় অবস্থায় সেই সময়ের জন্য অনুমতি দেওয়া আছে পূর্বের সুরাল কয়েক জায়গায় কিন্তু বর্ণনা আছে কিন্তু মুসিকদের সাথে কাফের সম্পূর্ণ করা হয়েছে চিরস্থায়ী ভালোবাসার সম্পর্ক নাই সম্পর্ক নাই এখানে চিরস্থায়ীভাবে তাদের সাথে শত্রুতার সম্পর্ক এখানে আল্লাহ বলে দিচ্ছেন তাদের অন্তত মন্তরেও মুসলমানদের প্রতি শত্রুতা আছে এমনি ওই আট নম্বর আয়াতে আমি যে কথাটা বলেছি যে তারা যদি তোমাদের উপর বিজয়ী হয় তাহলে তাদের সাথে তোমাদের যে আত্মীয়তা আছে বা কোনো চুক্তি যদি থাকে এটা কোনো করে না কিন্তু যদি তারা পরাজিত হয় দুর্বল হয় তোমরা যদি বিজয়ী হও শক্তিশালী হও তোমাদের কাছ থেকে কিছু স্বার্থ আদায় করা দরকার এখানে নিরাপদে থাকা দরকার নিরাপত্তা প্রয়োজন बोल चेस्टा कर तुम्हारा मन करो खूब भलो तुम मन ए खुब मानुसम व्यवहार कर এই দুষ্ট প্রকৃতির এই কাফের মুশ্রিকদের ব্যবহারে প্রশংসা করেন কারণ এরা কখন করে যেখানে তাদের কোনো স্বার্থ থাকে ভালো ব্যবহার করে কোন স্বার্থ আদায় করা দরকার। জন্য তখন এসে ভালো ব্যবহার করে এই কাফের মুশ্রিকরা এদেশের মুসলমানদেরকে তাদের ধর্মে নিয়ে যাওয়ার জন্য এখানে তারা অভিনয় করতে আসে খুব ভদ্র মানুষের মতো অভিনয় করতে আসে এটা খুব ভালো মানুষ বোঝানোর চেষ্টা করে বিভিন্ন জায়গায় আমাদের যে সেই দেশে দরিদ্র মানুষের সেবা শুশ্রুষা তারা করে আর অনেকে যে এত কি তারা এইভাবে সাহায্য করে দরিদ্র মানুষকে সাহায্য করে রোগাক্রান্ত রুগীদেরকে চিকিৎসা করে সেবা করে তাদের এই প্রশংসা গুলো করে কিন্তু সাথে সাথে যদি আমরা একটু দৃষ্টি দিই এই কুফ ফান্ডেরই ওই একই কাফেরদেরকে যারা এখানে উত্তম ব্যবহার করছে ওই কাফেরদেরকে যদি আমরা দেখি কি করে চলছে তারা আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে তারা বসুনিয়ায় কি করেছিল বিভিন্ন অঞ্চলে তারা কি করেছিল করেছিল আমরা এখনো দেখছি তারা করছে এই দুষ্টগুলো এত হিংস্র এত জঙ্গলি জানোয়ার জানুয়ার তারা যখন শক্তি থাকে সেখানে তাদের হিংস্রতা তারা প্রকাশ করে তাদের আসল চরিত্রটা সেখানে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে আর যেখানে তাদের স্বার্থ তাদের দলে লুক বিরানো দরকার মুসলমানদেরকে কাফের বানানো দরকার এখানে এসে ভালো মানুষ সাজে উত্তম ব্যবহার করে এই কথা কথাটা বলছেন তারা যখন তাদের কোন স্বার্থ থাকে তখন তারা এসে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে ভুলিয়ে বালিয়ে রাখতে চায় তোমাদেরকে খুশি করতে চায় কিন্তু তাদের অন্তরের মধ্যে তোমাদের প্রতি সম্পূর্ণ ভাবে মজবুতি আছে না শিক্ষরা মুসলমানদের সাথে এমন আচরণই করেছিল छापान्न हिजड़ीते हमला चल्लिश दिन मात्र सेुलूम अत्याचार चालीयम चल्लिश लक्ष मुसलमान शुद्ध बागदाद नगरीते ही लक्ष मुसलमान हत्या करतारी उन्नीस सतचल्लिस साले चल्लिश साले ভারত পাকিস্তান হওয়ার পরে সাতচল্লিশ সালে হিন্দুরা এই অঞ্চলের মধ্যে প্রায় তিরিশ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল তাদের এই হিংস্রতা এত প্রচন্ড ছিল জঘন্যতম ছিল যে হয়তো অতীতের সকলের আচার আচরণ ভালো ভালো এই মুশ্রিকরা এত জঘন্যতম মুখ দিয়ে তারা সুন্দর সুন্দর কথা বলে অন্তরে ইসলাম এবং মুসলমানদের প্রতি তাদের চরম বিদ্বেষ তাদের রয়েছে মাত্র কয়েক বছর আগে ইউরোপের বসুনিয়াতে কিভাবে মুসলমানদেরকে হত্যা করেছে শুধুমাত্র দশ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে নির্বিচারে হত্যা করা হয়েছে এটা হলো কাফের মুশিদদের আসল চেহারা এই চিত্রগুলো আমরা আমরা দেখছি এখন যা আল্লাহ পাক সুহানা পূর্বেই জানিয়ে দিয়েছেন বা কোনদিন তখন তোমাদের প্রতি কা কোন স্বার্থ থাকে তারা কোন অবস্থাতেই তোমাদের সাথে সুসম্পর্ক রাখে না আর তোমরা কেন তাদের সাথে সম্পর্ক রাখবে তারা যেহেতু তোমাদের সাথে উত্তম সম্পর্ক রাখে না আত্মীয়তার সম্পর্ক রাখে না চুক্তির কোনো মূল্য দেয় না তোমরা কেন তার সাথে আত্মীয়তা করবে তাদের সাথে কেন তোমরা চুক্তি করতে যাবে এই কথাটা বলছেন কিভাবে এটা সম্ভব এর দ্বারা আল্লাহ সম্পূর্ণ ভাবে এটা নাকচ করে দিন এটা একেবারেই অসম্ভব এটা কখনো কোনো মুমেন্ট এটা করবে না আরো বৈশিষ্ট্য বল তাদের প্রবৃত্তির চাহিদা পূরণ করতে পারছে তার নফসের কাহিস পূরণের অবাধ সুযোগ এখানে তাদের এখানে সকল প্রকারের বেলের লাপনার সয়লাভ পারছে বেহায় অস্থিরতার মাধ্যমে তারা নিজেদের করার সুযোগ পাচ্ছে আর দুর্বল মানুষের সম্পদ গুলো করার অবাধ সুযোগ তারা পাচ্ছে তাদের যে এই দুনিয়ার জীবনের প্রতি এত বড় ধরনের উন্মুক্ত রাস্তা दिन ग्रहण ना इमान ना इसलाम ग्रहण ना तसंद करिए अटल हो আর তাদের এই বুক বিলাস আরাম আয়েস হারামের কন্টার তাদের নষ্টামি নোংরামি যা কিছু আছে এসব গুলোকে বাধাহীন নির্বিঘ্ন রাখার জন্য তারা সবচেয়ে বড় প্রতিবন্ধক যে জিনিসটা মনে করে সেটা হল ইসলাম এবং মুসলিম এই জন্য ইসলাম এবং মুসলিমদেরকে তারা প্রতিরোধ করে ইসলাম যাতে মানুষ গ্রহণ করতে না পারে মানুষের কাছে যেন ইসলামকে জানানোর সুযোগ না থাকে মানুষ যেন ইসলাম জানতে না পারে বুঝতে না পারে ইসলাম যেন মানতে না পারে তোর জন্য যা কিছু করা দরকার সব কিছু করছে সব সময় করেছে এখনো করছে আমরা বাস্তবিক আমরা দেখতে পাচ্ছি না আমরা যে জন্য জনপদে বাস করছি আমরা কি এটা দেখতে পাচ্ছি না যে ইসলাম মানার জন্য ইসলাম সদর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সামান্য একটু উদ্যোগ নিলেই তারা এটা সহ্য করতে পারে না তারা তাদের সকল প্রকারের হিংস্রতার তারা তখন তারা প্রদর্শন করে অতীত সকল কুফ্ফাররা যে সকল নির্যাতন করেছিল আজও তা করছে আমাদের সাথে করেনি এদেশের এই কাফের কুফাররা এই কাফের মুশফিকরা এদেশের ইমানদারদের সাথেও ওই তাড়াতাড়িদের মতোই আচরণ করেছে সেই হিন্দুদের তত্তলিক মুশফিকদের মতোই এখানে আচরণ করেছে এবং করছে এই কোনো স্কিনাও আমরা তাদের সাথে একটু সহ চিন্তা করি আল্লাহ এটাকে সম্পূর্ণভাবে ভাবে নাকচ করে দিচ্ছেন যারা হল আল্লাহর শত্রু তোমাদের শত্রু অতীতে চিরকাল তারা এমন ছিল তাদের সাথে তোমাদের কোনো ধরনের বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না তাদের সাথে কোনো ধরনের আত্মীয়তা তোমাদের হবে না তাদের সাথে কোনো প্রকারের চুক্তি তোমরা করবে না তাদের সাথে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হল क्षा कर मानार्का जो अस्त्र दिए तक दमिए रखा सेल एकम्र चिकित्सा चिकित्सा नहीं गतकाल से आलोचना से पांच नंबर आया चले ग যে আয়াত আয়াতটিকে আয়াতে আয়াত বলে ঘোষণা করা হয়েছে যেখানে আল্লাহ হুকুম দিয়েছেন তোমরা যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো তাদেরকে পাকো তাদেরকে অবরোধ করো আর সকল ঘাটিতে তাদের সন্ধানে তোমরা অপ পেতে বসে থাকো যখনই নাগাল পাবে তখনই হত্যা করবে কাফের আমরা তাদেরকে কুচবো কোথায় আছে কোথায় আছে তাদের বাড়িঘরে নিরাপদে থাকবে সেই বাড়িঘর তাদের নয়টা আমাদের আমাদের তো ज दायित्व पालन करीमें ठीक आलोचना शेष कर तौफिक दान कर मजिद के सही भाव बुझे शुने